ইতল তালই তু رَبِّهِمْ يَتَوَكَّلُونَ <تصفيق> الحمد لله رب العالمين আজকে একশো সতেরো নম্বর আয় থেকে শুরু হল আপনারা জানেন যে এই সুরা তাওবার ঠিক আছে ১১৫। একশো ঠিক আছে একশো ঠিক আছে ইনশাল এই আয়াতগুলো গত প্রায় এক দুই মাস মাসের কম না তবুক যুদ্ধের ঘটনা একটা বিশাল ঘটনা সেই উপলক্ষে আল্লাহ তালা অনেকগুলো আয়াত নাজিল করেছেন এবং অনেক ঘটনা মহা ঘটনা এই তবুক যুদ্ধ উপলক্ষে হয়েছে যদিও শেষপথে যুদ্ধ হয়নি কিন্তু মুসলমানদের ইমানই পরীক্ষা দেওয়া লেগেছে কারণ প্রচন্ড গরম একদম পিক সামারের মধ্যে কয়েকশো মাইল হেঁটে যেতে হবে কয়েকশো মাইল হেঁটে যেতে হবে আর কারো উট আছে অথবা ঘোড়া গাধা আছে মেজরিটি হেঁটে যেতে হবে এরপরে করল এরপরে মেইন সিজন খেজুরের সিজন ফসল কাটার সময় কিন্তু আল্লাহ তাল মমিন বান্দাগন ডাকে সাড়া দিয়েছেন আর মুনাফেকগণ বিভিন্ন অজুহাত দিয়ে দাওয়া থেকে বিরত থেকেছে আর মাস্ক খানে কিছু দুর্বল মানে একটু ইমানি দুর্বলতা এসে গেছে ভালো মুসলিম হওয়া সত্ত্বেও কিছু অল্প কিছু লোককে মিস করেছেন তার মধ্যে আমরা তবাকবুল করার জন্য কিভাবে এসেছেন নিজেকে রসি দিয়ে বাঁধি রেখেছেন যে আল্লাহ যদি তাদের তবা কবুল করেন রসুল্লাহ সাল্লা সাহেব নিজ হাতে খুলে দেন রশিটা তাহলে একমাত্র মুক্তি পাবেন আল্লাহ তালা ওনাদেরকে তবাকবুল করে দিয়েছেন তাদের হয়েছে আরো কিছু লোক রয়েছেন যে তাদের এখনো কবুল হয়নি তাদের তবা জন্য লম্বা সময় লেগেছে তাদের কাহিনী আজকে আলবে মেইন ঘটনা একটা বিশাল ঘটনা অনেক শিক্ষণীয় আল্লাহ একশো সতর্নবাতে বলছেন নিশ্চয়ই আল্লাহ তবুল করেছেন নবীর এবং মুহাদের গণ এবং আনসার গণের এই নবীর তবা আল্লাহ কবুল করবেনি তিনি তো আসলে গুণাও করেন না তারপরে তবা করেন তবাটা ওনার জন্য একটা ইবাদত সেটা আল্লাহ কবুল করেন আর মহাজের সাহাবি যারা সিনসিয়ারলি কোনো মিথ্যা কথা বলেনি তারা এই তাবুকে শরিক হয়েছেন অন্যান্য সময় তারা শরিক হন এই মহাজের সাহাবিদের তবা আল্লাহ কবুল করেন আর আনসার যে সমস্ত আনসারের মধ্যায় সিনসিয়ারলি মোখলেসিন আল্লা দিনকে ইখলাসের সাথে করেছেন তাদের তব্লা কবুল করেছেন আল্লাহরা সাল্লাসালামকে অনুসরণ করেছেন ফিসা আতুল আসরা অনেক কঠিন সময়ের মধ্যে সময়টা কেমন ছিল খুব কঠিন সময় ছিল এত গরমের মধ্যে লম্বা জার্নি পরিবার ছেড়ে এই কষ্ট করা মরুভূমির পথ পাড়িয়ে দিতে হবে যুদ্ধ করতে হবে যুদ্ধে সেলফিতে একটা বিশাল মানুষের জন্য জীবন মরণের যেখানে রিস্ক থেকে যায় এরপরে ফসল হারানোর এই রিস্ক সব সত্ত্বেও যারা ইত্যাদা উহু ওনাকে অনুসরণ করেছেন তিনি আল্লাহর হুকুম বলেছেন যেতে হবে তারা গিয়েছেন ফেলতে এই কঠিন সময়ের মধ্যে মমিনদের দিলের মধ্যে একটু উল্টা পাল্টা চিন্তা এসে গিয়েছিল তারা পিছনে থেকে গিয়েছে মিস করে ফেলেছে এবং অনেকেই মিস করার মতো অবস্থায় পড়ে গিয়েছে কেউ কেউ দিকে চলে যাওয়ার কথা ছিল এই অবস্থায় চ্যালেঞ্জের মোকাবেলা যারা টিকে থেকে সে আলহিম কিছু লোকে এর মধ্যে কিছু লোক ছিল যাদের অন্তরের বক্রতা এসে গিয়েছিল উল্টাপাল্টা সমস্যা এসে গিয়েছিল তারপরেও এই সমস্যার পরেও আল্লাহ তাদের তাকি কবুল করেছেন আল্লাহ তাদের প্রতি মিস্টেক করেছে তাদের দিলের মধ্যে একটু দুর্বলতা এসে গিয়েছে তারা যায়নি না যাওয়া সত্ত্বেও মোনাফেকের মতো মিথ্যা ওদরও দেয়নি এবং অনেক কিছু সাফার করেছে এই যে যায়নি তারা অলসতা করেছে দুর্বলতা কবুল করেছেন আবু দুজানা থেকে কয়েকজনের ঘটনা ওখানে পার করে দিয়েছি আমরা এখন থাকলো বাকি জন যারা মসজিদে নবাবিতে এসে নিজেকে বাঁধেন নাই এখন ওনারা একটু চিন্তায় পড়ে গেছেন কি করবেন তিন জন ছিলেন বড় বড় সাহাবিদের মধ্যে খুব ভালো ইমানদার কিন্তু ওনাদের মনে দুর্বলতা চলে আসলো সেই কাহিনীটা একশো আঠারো নম্বর আয়াতে আর তিন জন যাদের ব্যাপারে রেখে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে তাদের ব্যাপারে ফয়সলা করা হয়নি আল্লাহর পক্ষ থেকে ডিলে করা হয়েছে ডেফার করা হয়েছে হাত্তা ইদা দল হিমুল আর দু বি তাদের কে তবা কবুল না করা অনেকদিন ঘুরানো হয়েছে এ ফলে তাদের জমিন তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে সংকুচিত হয়ে গেছে জমিনে মনে হয় যেন তাদের জায়গা হচ্ছিল না কোনো জায়গায় অথচ কত প্রশস্ত দুনিয়া আল্লাহর কিন্তু তাদের জন্য জমিনটা খুব সংকীর্ণ হয়ে গেল তারা চিন্তা শুরু করে দিল তাদের মধ্যে দুশ্চিন্তা এসে গেল আল্লাহ মিনালি তার বুঝতে পেরেছে এখন যে মিস্টেক তারা করেছে যে অপরাধ করেছে সেই অপরাধ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আসা ছাড়া আর কোন আশ্রয়ের জায়গা নেই তারা আল্লাহর কাছে কানতে হবে তবে আল্লাহর যখন বুঝল এবং তাদের অনেক পেরেশানি হলো দিন তারা সাফার করলো অতপর আল্লাহ তালা তাদের কাছে আসলেন তব কবল করতে যাতে তারা তো রাহিম নিশ্চয়ই আল্লাহ অনেক তবা কবুল করেন এবং তিনি অনেক দয়াময় এখন এই যে তিনজনের ঘটনা যে তিনজনের ঘটনা পিছিয়ে দেওয়া হয়েছে তাদের ব্যাপারে কোন তাৎক্ষণিক ফয়সলা হয়নি কেন তারা গেল না এই কাহিনীটা তাদের জবানি আমরা শুনি এই তিনজন নাম হচ্ছে কাব এমনে মালিক রাজি আল্লাহু আনহু মুরারা ইবনে রাবি আল আমের আনহু ও হেলাল ওনাদের দুর্বলতা হয়ে গেল গেলেন না বখারি এবং মুসরিমে তাদের হাদিস চে এসেছে ইমাম মুসরিম তাদের হাদিস বর্ণনা করেছেন কাব এমনি মালিক রাজি আল্লাহ আনু নিজেই বলেন ওনার ঘটনা শেষ হওয়ার পরে অনেক পরে তিনি তার ঘটনা অন্যরা এখন জিজ্ঞাসা করলো পুরো ঘটনা কি হলো তিনি বলেন আমি নবী করিম সাল্লা সঙ্গে সাহাবিরা যে যুদ্ধে গিয়েছেন আমি কোনটাতেই যেতে অস্বীকার করিনি পেছনে থাকিনি তাবুক ছাড়া আর তবে সেই কারণে আমাকে কেউ আমার কোনো সমালোচনা হয়নি কেন ইনামা খারসুল্লাহ সাল আলি সাল্লাম মুসলিম কারণ তখন বদরের সময় ওনারা আসলে মদিনা থেকে যুদ্ধের জন্য বের হননি কিসের জন্য বের হয়েছিলেন ছিল না। এবং এটা কোনো অনলাই কাজ হয়নি অপশন দেওয়া হয়েছে কে কে যাওয়া চলো কিন্তু এক পর্যায়ে গিয়ে তাদের সঙ্গে সেখানে যুদ্ধ হয়ে গেল তো যারা গিয়েছিলেন তাদের কিসমতে যুদ্ধ জুটে গেল আর আমি অবশ্য তখন যায়নি এটার জন্য আমার কোন সমালোচনা হয়নি কারণ এটা আমাদের সবাইকে যাওয়ার জন্য নবী করিম সাল আক আবার হই না তাও আসাক আল ইসলাম তবে বদর মিস করেছি অপশনাল ছিল বিধায় এটা আমার কাছে খুব বড় মিসিং হয়নি কারণ কি তার আগে আক রাতে অন্ধকারের নবীকারী ইমশাল সঙ্গে আমরা যে শপথ করেছিলাম মক্কায় মিনায় লুকিয়ে লুকিয়ে তিনি আমাদেরকে শপথ করিয়েছেন মদিনায় হিজরত করার জন্য যাওয়ার জন্য গেলে উনি আমরা যে আমাদের জানমাল মাল দিয়ে ওনাকে আর মহাদেবদেরকে আমরা রক্ষা করব আমাদের জানমাল তাদের জন্য খরচ করব এই ওয়াদার মধ্যে আমি সংযুক্ত ছিলাম আমি সত্তর জনের একজন ছিলাম যারা বাইয়াতে আকাবার চুক্তি করেছে এবং ওহাইবু আলি বিহাম্মা সাদাবাদার আমি সেটা যদি মিস করতাম বদর থেকে বেশি মিস করা হয়ে যেত কাজে আমি আলহামদুলিল্লাহ হয়ে গেলেও আমার এত আফসুস ছিল না যে আমি অন্তত আকাবার শপথে শরীর ছিলাম যাই হোক আজ কারা ফিনাশি মিনহা তারা উনি বললেন যদিও লোকেরা বদরের ব্যাপারে বেশি আলোচনা করে ওই বাড়িতে আঁকাবার আলোচনা বেশি করে না কিন্তু আমি জানি বাড়িতে আঁকাবার গুরুত্ব অনেক ছিল যাই হোক এখন উনি বলেন ইন্ট্রোডাকশন দিয়ে যে মেন ঘটনায় আসি সেই মেন ঘটনা হচ্ছে তবুকের যুদ্ধে ওখানে গেলাম না কেন আপনার আমি কেন তবুকের যুদ্ধে যাইনি আমি জানি আমার প্রতি সমস্ত সাহাবিদের প্রতি ফরজ ছিল ওজোরওয়ালা ছাড়া কারোর জন্য কোন অপশন ছিল না সেখান থেকে না যাওয়ার এখন ওজর তাদের জেনিউইন ওজন আছে অসুস্থ সিরিয়াস সিরিয়াস কন্ডিশন করে দিয়েছেন আর সিরিয়াস নাই মোনাফিক কৃষিম লোকেরা তারা একটা ওজোর বানিয়ে তারপরে তিনি কবুল করে ছেড়ে দিয়েছেন তো আমার এরকম কোন ওজন ছিল না মিথ্যা তো বলতেই পারবো না আমার ফিজিক্যালি আই ওয়াজ ভ্যারি আর আমি এমন কি আমি প্রস্তুতি নিয়ে ফেলেছি আমাকে অসুবিধা হয়ে যা আরেকটা আমার বিকল্প থাকবে এত প্রস্তুতি নিয়ে রেখেছি রসুল উল্লাহ সাল্লা রওনা করে দিয়েছেন প্রচন্ড গরমের মধ্যে এবং অনেক বড় শক্তিশালী বাহিনী রোমান সম্রাটের বাহিনী মোকাবিলা করতে হবে তিনি যেভাবে চান সেভাবে সবাইকে তিনি এর আগে তিনি এত ডিক্লেয়ার করে যান এবারে ডিক্লেয়ার করে যাচ্ছেন তিনি যুদ্ধ করতে এবং নবী করিম সালামের সঙ্গে এত বিরাট সংখ্যক গেল যে লা লাজ মা হাফিদিন কত লোক ওনার সঙ্গে ছিল এটার কোনো মানে রেজিস্টার ছিল না যে এত এত বিরাট নাম্বার ফাল ইরুই দাঁড়িয়ে তাকাই যাব কেউ জানে না কোন মুসলিম জানে এটা ঠিকই যে ব্যক্তি হাইড করবে লুকিয়ে থাকবে এবারে তার থাকবে আল্লাহ আল্লাহ কাজে আমি যাওয়ার জন্য রেডি ছিলাম যদিও আমার খেজুর পেকে গেছে সব কিছু আমি আমার খেজুরের বিশাল বাগান এটা আমার মেইন সম্পদ এটা আমার আছে আমিও এগুলা সত্ত্বেও আমি যাওয়ার জন্য রেডি হয়েছি রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আহ মুসলমানরা সবাই রেডি হচ্ছে তা আমি আমার রেডিটা খুব স্লো দুইটা উট কিনছি ঠিকই কিন্তু আর যে সামান কিনতে হবে এগুলো আমি কেন জানি স্লো হয়ে গেলাম অতা ফেক আখ দু লেখে আত্মা মা হমফা আর যে ওয়ালাম আখদেশাই আন আমি গেছি বাজারে গিয়েছি এগুলো কিনবো টিনব কেন যেন আমি মনের ভিতরে ওসো ওয়াসো আসলো আবার ঘুরে চলে আসলাম কিনলাম না আকুল ফিনাড়াচ্ছে আমি বলতে বলতে দেখা গেল জোগাড় করতেছে আমি সব বাকি রেখে দিলাম উর দুইটা ছাড়া আর কিছু নাই একেবারে ফাইনাল ডে এসে গেল নবী করিম সাল্লাহাম মুসলমানদেরকে নিয়ে বাকিদেরকে নিয়ে সব রেডি হয়ে গেছেন আমি এখনো রেডি হয়নি এখন ওনারা রওনা করে দিয়েছেন আমি আমাকে ছাড়াই রওনা করে দিয়েছেন আমি এখনো রেডি হইনি পরিপূর্ণ শব্দগাড় করিনি তারপরে আমি চিন্তা করলাম আমি অসুবিধা নাই আমার উর্দুটা যেহেতু তাজা আছে আমি একটু দু একদিন পরে রওনা করলে অসুবিধা নাই কয়েকদিন পরে যাবে তো আমি একটু কুইক ফাস্ট গিয়ে ব্রেক কম নিয়ে ওনাকে ধরে ফেলবো তারপর কয়েকদিন আল তু দুই তিন দিন পরে যখন এরকম মনে আসছে আহারে তখনও যদি আমি রেডি হইতাম তাহলেও কাল হতো তাও করলাম না এখন আমাকে সয়তাম ধোকা দিল যে আমি বোধা এখন আর পাবোনা খুব লেট হয়ে গেছে এখন আমি এইভাবে করে হতাশ হয়ে গেলাম আমি একটা ধোকায় পড়ে গেলাম এখন আমার মনোবল আর নাই এখন আমি জানি আমি গেলে একলা একলা জার্নি করা হয়ে যাবে আর আমি এখন ট্রান্স টোটালি মিস করেই ফেললাম এখন আমি মিস করে মদিনায় আছি মদিনায় যখন আমি হাঁটা চলা করি বাজারে যাই মসজিদে যাই এখন আমার এত দুশ্চিন্তা হয়ে গেল আমি আস্তানিফাকি যাদেরকে দেখি দেখি এক ঠিকই আছে আর ওজোর ছাড়া যেগুলো দেখি সবগুলো মোনাফেক মোনাফেমের মধ্যে ডুবে আছে এগুলো দেখি শুধু আর দেখি ওজোরওয়ালা তো আমি কোন ক্যাটাগরিতে পড়লাম আমার তো কোন ওজন নাই তাহলে তো আমি এখন মুনাফের দিকে রেওয়াজ করেছেন এবং ওনার ছেলে বর্ণনা করছে হাদিসটি পরে তাটনা সাজিয়ে প্রায় তফসিরে কর্তব্য তিন চার পৃষ্ঠা হয়ে গেছে উনি বললেন যে আমি খবর নিলাম ওখানে তবুকে পৌঁছার পরে উনি বসলেন এক সময় সাহাবিদের সঙ্গে কথা বলার জন্য ওই সময় উনি হঠাৎ খেয়াল করলো মা ফালাকি মালিক কাহ পাবিনে মালিক কই তার খবর কি কাহাবুকে দেখি কেন ওগুলা গাই দিয়া তারপরে ঘুরতেছে ওইটাই তাকে আটকাই খেলছে মানে আরামে জিন্দগি কমফর্ট অব দা লাইফ এগুলা তাকে আটকিয়ে ফেলছে ফাঁকা লু মো আদেবনে তো এই কথাটা আবার বেশি ভালো কথা হইল না মহাদেম না জবল্লা প্রতিবাদ করে বললেন খুব ভালো কথা বললা না তুমি আলহি ইয়া রাসুল্লাহ আমি তাকে চিনি আমি তার ব্যাপারে ভালো সারা কোনো মন্দ ধারণা করতে পারি না যে মুনাফিক জাতীয় কিছু সে হয়ে গেছে আমি চিন্তাই করতে পারি না আমার দৃষ্টিতে সে এরকম পর্যায়ের লোক না فسكت رسول الله الله الله عليه وسلم. كريم صلى الله عليه وسلم কোন যুদ্ধ হলো না এবং রোমান সম্রাট বাহিনী আর আসেনাই আল্লাহ তালা তাদেরকে ফেরত নিয়ে গেছেন ওনারা মদিনায় আসছেন যেই শুনলাম ওনারা মদিনা রওয়ানা হয়ে গেছেন এখন আমার দুশ্চিন্তা তো তুঙ্গে উঠছে যে নবী করিম সালামকে এই চেহারা দেখাবো কেমন আর আমি কি জবাব দেব এই চিন্তা পড়ে গেছি এখন চিন্তা করলাম তদাক্ষা দেব ও আকুল বিমা আখর জমিনে হিকা দেন আমি চিন্তা করলাম যে কোন মিথ্যা কথা বললে আমি কোন রকমে পার পাব কি না কোন কথাটা বললে মনে মোটামুটি পার হয়ে যাব এবং নবী করিম সাল্লা গোসা থেকে সরাসরি বেসি যাব আল্লাহ তো জানবেন আর না আলমুল আল্লাহ তো আল্লাহর কাছে তো অবাটবা পরে করা যাবে দায়ী করি এখন রসুল্লাহ সাল্লা উনি যে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে বদয়া করবেন সেটা থেকে বাঁচি গেলে কোন একটা ওজোর দিয়ে বাঁচতে পারি কিনা যে ওনার রাগ থেকে ওনার মনের কষ্ট থেকে বেসি গেলাম আপাতত আর আমি আমার পরিবারের সঙ্গে কিছু পরামর্শ করলাম ওজটা দিলে তোমরা মনে করো কষ্ট থেকে আমি বাঁচতে পারি এটা আমার বুদ্ধিটা আমি তো বিপদে পড়ে গেলাম ফলম্মী সাল্লাই বা এভাবে তারাও কিছু বলতে পারলো না এরপরে খবর পেলাম যে উনি মোদিনার উপকণ্ঠে পৌঁছে গেছেন অলরেডি কয়েকদিন পরে যতই কাছে আমি এখন এখন আমার। আনজু আমি চিন্তা করলাম যত কাছে উনি মদিনার পৌঁছবেনা আর অল্প বাকি আছে চিন্তা করলাম যত মিথ্যা সাজাই না কেন কোনোটা দিয়ে পারি পার হতে পারবো না হবে না কোনোটাই আমাকে রক্ষা করতে পারবে না আমি বললাম মন থেকে আর সরাব আমি সত্য কথা বলবো। আমি না পৌঁছে গেলেন মোদিনায় শহরে ঢুকলেন ও কেন সফর মসজিদে ফারাকাত তিনি সফর থেকে আসলেই প্রথম কাজ যেটা করতেন মোদিনায় মসজিদ ঢুকতেন আর ওনাকে দেখা করতে আসতো সবাই কয়েকদিন পরে উনি আসছেন যুদ্ধ থেকে আসছেন যারা ওনার দেখেন যারা ওদর দিয়ে দিয়ে পেছন ছিল তারা সবাই আসছে তারা এসে সবাই কসম করে করে মিথ্যা ওদর দিচ্ছে আপনাকে ওদর দিয়েছিলাম আল্লাহর কসম ওদর ঠিকই আমার এরকম বিপদ ছিল তারা সব মোনাফিকরা মিথ্যা করেছে আশির উপরে কয়েকজন এরকম ওদর দিয়ে বিদায় হয়ে গেল সকা বেলা মিনহুম রাসুল্লাহ সাল্লিশ আল্লাহ তাহম নবী করিম সাল্লা সাল্লাম তাদের প্রকাশ্য ওদর কবুল করে ফেললেন ও বা ইয়াহুম তাদেরকে আবার করালেন নতুন করে ও আস্তা আর আল্লাহ তালা থেকে মাফ করে দেখ আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ তাদের মাফ করে দেয় এরকম আর তাদের অন্তরের ভিতরে গোপন কি আছে এটা তিনি আল্লাহর কাছে ছেড়ে দিলেন কারণ তিনি কারো অন্তর টা ধরে টান দিবেন না হাতটা যে এখন আমি এই আশি জনের পরে আমি ঢুকলাম সাল্লাম তু তাবাসমা তুমাল বোকদ আমি তখন সালাম দিলাম ওনাকে সালামের জবাব দিলেন ওই লোকের মতো যে ব্যক্তি আগে গোসায় আসে কিন্তু তারপরে গোসার পরে মুসকি হাসে গোসার পরে মুসকি হাসে দেখছেন দেখেন না কাউকে তার মানে একজন আপনাকে এমন কষ্ট দিয়েছে এখন আসছে আরাম তাড়াতাড়ি দেখেন কেন এরকম করেন না দুঃখের হাসি আসে কিন্তু দুঃখের হাসি তিনি দিলেন কষ্টের হাসি দিলেন এবং তিনি তারপর কত কষ্ট পেয়েছে এটা প্রকাশ হয়ে গেলাম ওনার সামনে গিয়ে আমি বসলাম ফাঁকা আলী আমাকে বললেন মা খাল তোমাকে কোন জিনিস আটকিয়ে রেখেছিল কেন যাওনি তখন কাদী রাখ তুমি তোমার পিঠকে বিক্রি করে দিয়েছ তার মানে তুমি তোমার এই বিশ্বাসের ঘাতকতা হয়ে গেল আল্লাহ তোমাকে আল্লাহ নবীর ইনি ওল্লা আখরি রাসুল্লাহ আমি জানি আপনি সালা আর কোন মানুষের সামনে যদি আজকে দুনিয়া আমি বসতাম তাহলে আমার কাছে যুক্তির অভাব ছিল না ওজের অভাব ছিল না কোনো জানি কথাবার্তা করতে পারি সেটাও আমার আল্লাহ তৌফিক দিয়েছেন ও কিন্তু আল্লাহর কসম ল আলিম তাল্লা ইন হাদুক আমি ভালো করেই জানি লাই আমি যদি আজকে হাজি ফিকে তার দাবি হি এমন কোনো মিথ্যা কথা বলি আপনাকে খুশি করে দেয় আপনি আমার উপরে মোটামুটি কনভিন্স হয়ে গেলেন আল্লাহ লাই শেখান অতি শীঘ্রই আল্লাহ তালা আপনাকে জানিয়ে দিবেন আপনার খুশি আর আমার প্রতি থাকবে না আপনি তখন তো প্রচন্ড মনে কষ্ট নিয়ে গুসা নিয়ে মনের দুঃখ নিয়ে আপনি আমার প্রতি আরো বদ করবেন আমি ভালো করেই জানি কাজে আমি কোন মিথ্যার আশ্রয় নেব না এটা আপনাকে অনেক কষ্ট দিবে জানি এবং আপনি হয়তো আমার প্রতিভাবে আমাকে ক্ষমা করে দেবেন না আমি জানি কেন আমি অপরাধ করেছি কিন্তু আমি আশা করছি এই সত্য কথা বলার কারণে ফাইনালি হয়তো আল্লাহ আমার জন্য একটা উপায় বের করে দিবেন এ বিশ্বাস আমার আছে কাজে আমি সত্যি কথা বলব ছিল না কোনো এই ছাড়া মিননি এই না শারীরিক ভাবে আমি ছিলাম আমার জীবনে যখন আপনি রওনা হয়ে গেছেন আমি কোন শারীরিক অসুবিধা আমার কিচ্ছু ছিল না আমি কমপ্লিটলি নর্মাল হেলথে সুস্থ অবস্থায় ছিলাম তিনি এই কথা বলে ছেড়ে দিলেন হ্যাঁ শুনছো তো কথা কিন্তু সত্যি বলেছে সে মিথ্যার আশ্রয় নেয়নি ফাকুম হাত তা ইয়ক আল্লাহ তুমি এখন যাও আল্লাহ তালা তোমার ব্যাপারে ফায়সলা করবেন আমার কাছে কোন ফাইসলা নেই কারণ কোন সাহাবের জন্য পারে আল্লাহর পক্ষ থেকে বিনা ওটা আমি উঠে গেলাম কি করবো রেজালামা ফাল উলি হাজা এসে বললো আমার পেছনে পেছনে অনেকে আসলো বললো যে তুমি তো একজন ভালো মানুষ আমরা জানি জীবনে তুমি এইরকম কোন অন্যায় কাজ করি তে এখন এ একটা কাজ মাত্র ঘটে গেছে একটা ওজর দিয়ে নবী করিম সাল থেকে আসলো না কেন্লাহ সাল্লাম লেখা আর তুমি যদি ওজোর দিতা নবী করিম সাল্লাম ইসতে ফারে দোয়া করতে আল্লাহ কাছে বলছেন আল্লাহ তাকে করে দেন জন্ম সবাই যেন যেভাবে দোয়া তোমার যেন করে দিলে তো মা যেত আল্লাহর কাছে সিবতে পড়তে গেলাম তারা এমন ভাবে বলা শুরু করে দিল সবাই আমার এখন মনে মধ্যে আবার আসলো তাহলে কি মিষ্টি করলাম কিনা এখন আবার যাবো কিনা তাহলে ওজন একটা বানিয়ে বলি যে আসলে ঘটনা ছিল আমি সিবতে আর কাউকে দেখছো নাকি পড়ছে এই নাকি ঘটনা আমার একলা আরো দুইজন তোমার মতো এরকম করে বলছে আর বাকি সব মিথ্যা পার হয়ে গেছে কই দুজন কে মুরার আইনাল যদি মেনে নিতে পারে এই মুসিবত মাথায় নিতে পারে আমি নেব না কেন আল্লাহর তাক করু ফমাত হুম আলি এরপরে আমরা চলে গেলাম নবী করিম পরে আল্লাহর পক্ষতে নির্দেশ আসলো তিনি কিন্তু নিজে করছেন না আলার পক্ষ থেকে এগুলো আসছে তখন সালাম পর্যন্ত এসে কিন্তু কোন কথা কেমন আছেন ভাই এই কথা জিজ্ঞাসা কেউ করতে না। জিজ্ঞাসা করলেও জবাব দিতে পারবো না বয়কট করতে হবে আমার কাছে মনে হলো এই জমিনটা যেন আমার জমিন না এই দেশের আমি যেন এই দেশের কোন মানুষ না আমাকে মনে হয় কেউ চিনে না আমার মনে হলো আমি কোন দেশে আছি কোন বিদেশে আমি পৌঁছে গেছি এই অবস্থায় আমাদের পঞ্চাশটি দিন পার করতে হয়েছে আমার দুই ভাই যে দুইজন তারা কি করলো এই দুইজন মুরারা এবং হেলাল তারা ঘরের মধ্যে বসে থাকলো বসে বসে খালি আল্লাহর কাছে রাত দিন তারা কাঁদছে ও আম্মা আনা তা কিন্তু আসবাল কৌম আজ্লা দাহুন কিন্তু আমি ছিলাম একটু শক্তিশালী তাদের তুলনায় বেশি আর একটি জবান তাদের তুলনায় তারা বুড়ো হয়ে গেছে আমি নামাদের জামাতে আর আমি রাস্তায় না। আর কি আমি সামনেও গিয়েছি ওনাকে দিয়ে ওনাকে সালামও করেছি নামাদের পরেই সালাম করে চলে আস তো সালাম যখন করেছি আমি একটু দেখতে দেখলাম নোটিশ করে হাল হার রাখা সফা তাই বেড়াতে সালাম ঠোঁটের দিকে তাকাইতাম সালামের জবাবটা নিশে কিনা নাকি জবাবটা নিচ্ছে না এভাবে দেখার চেষ্টা করতাম শুনবা মিনহু কারি বাহু নাদার তা আমি ওনার কাছে একটু নামাজ পড়তাম ওইটা তো উনি নিষেধাজ্ঞা দেন নাই নামাজ পড়তাম আর দেখতাম যে উনি আমাদেরকে দেখেনা ওই সময় একটু ওনার দিকে আমি দেখি আমার দিকে নজরটা আসে কিনা না। আর যখন আমি না আমাদের দাঁড়াই তখন দেখি তাকায়নি যখন আমি ওনার দিকে তাকাই উনি আবার চেহারা ঘুরাই ফেলেন লুকো চরে চলছে হাত তো আলাদা আলাইয়া মিনচা ফুয়াত মুসলিম হাতা তা হাই তা যখন এইভাবে আমি বয়কটের সম্মুখীন হয়ে গেলাম কোন দিকে যাই কোথায় যাই মনের কষ্টে কোথায় গিয়ে নিঃশ্বাস ফেলবো তো আমি বাগান বাড়ি আছে ওখানে চলে গেলাম সে আমার তাছাড়া ভাই আর আমার খুব পছন্দের অন্তরের অন্তঃস্থলের তার সঙ্গে আমার মহব্ব তাকে তার সঙ্গে দেখা করতে গেলাম দেখি কি বেচারা অন্ততম দিন আর এই এলাকার বাসিন্দা একটু দূরের হয়তো তার কাছে এই খবর নাই একটু কথা বলতে পারি কিনা তাকে সালাম করলাম সে আমার সালামের জবাব দিল না তাহলে বুঝা করে সালামের জবাব দেওয়াটাও নিষেধ ছিল বা মনে মনে দিবে তাকে শুনে দেবে না তখন আমি তাকে বললাম আবা কাতাদা তুমি তো আমাকে চিন্ন ভাই আমি কি আল্লাহ এবং তার আসুরকে মহব্বত করি না আমার মনে কি তাদের মহাব্বত নাই আল্লাহকে সাক্ষীকে বলো তুমি তার মানে আমি কি মুনাফিক হয়ে গেছি নাকি পাত্তু সে কোনো হাই রে এই দুঃখের কোন কি কোন পরিসমাপ্তি আছে এরপরে আমি এভাবে চলছি একদিন আমি ওদিনের বাজারে একটু গিয়েছি এখন দেখি যে সাম দেশ থেকে সিরিয়া থেকে একজন অনারব ব্যক্তি এসেছে সে খাবার বিক্রি করতে এসেছে এখানে আসলে খাবার বিক্রি করতে আসে নাই এটা আরেক জিনিস সে জিজ্ঞেস করছে এই অনারব ব্যক্তি সিরিয়ার এই বাসিন্দাটা এই আমাকে কাবে মানে মালেকের সন্তান কে দিবে তার সঙ্গে আমার একটু দেখা করা দরকার তো লোকের আমাদেরকে দেখালো যে ওই যে ওই জায়গায় আসতেছে ওখানে হাঁটতেছেন গভর্নর আছে তার পক্ষ থেকে বা সে লোকাল কিং তার পক্ষ থেকে একটা চিঠি আমাকে দিল চিঠিটা আমাকে বললো এটা একটা লেটার এটা আপনার জন্য খাস করে দেওয়া হয়েছে আপনি এটা নিরিবিলি পড়েন আমি চিঠি পড়লাম বক্তব্যটা কি কষ্ট করেছেন আপনার সেই সাথী আপনার বন্ধু আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আপনার সঙ্গে দুর্ব্যবহার শুরু করে দিয়েছে কোন বন্ধুর কথা মনে করছে তিনি আপনাকে দুর্ব্যবহার করছেন আপনার আপনার সঙ্গে আপনাকে কষ্ট দিচ্ছেন না পানবেন আপনাকে সম্মানের আসনে আমরা আসেন করব হে না তারা তুহা ওই দান মিনালে আমি এটা পরে চিন্তা করলাম যে কত বড় পরীক্ষায় পড়ে গেলাম সঙ্গে সঙ্গে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দিলাম যে মুসিবত আমার কাছ থেকে চলে রাখ এরপরে যখন এইভাবে করতে করতে চল্লিশ দিন পার হয়ে গেল চল্লিশ দিন পাওয়ার পরে নবী করিম সাল্লা কাছে আবার ওসি ওহি আসলো উনি খবর পাঠালেন আমাদের এই তিনও জনের স্ত্রী যেন আমাদের থেকে দূরত্ব বজায় রাখে তারা যেন আমাদের সঙ্গে এক বিস্ময় নাশো এবং কথাবার্তা না বলে তারাও বায়কর করতে হবে এই খবর আসার পরে কেমন খবর দিতে তখন আমরা বললাম আমি জিজ্ঞেস করলাম আতুল উত আমাদা আফাল এখন কি আমার স্ত্রীকে তালাক দিয়ে ফাইনালি শেষ করে দিতে হবে নাকি তার শারীরিক সম্পর্ক এগুলা আমার ওই দুই সাথীর কাছে একই খবর গেল আমির আবুল হেলালের কাছে এখন আমার স্ত্রীকে আমি বললাম একে লেখি ফাঁকুনি এন দেখুন হাতটা ইয়াকি আল্লাহ হাফি হাদাল আমার আমার স্ত্রীকে বলে দিলাম ঠিক আছে তোমার সঙ্গে তারা এখন কোন সম্পর্ক লেনদেন কিছুই চলবে না তো তুমি থাকলে বানা কষ্ট তোমার কষ্ট হবে তারপর যতক্ষণ আল্লাহ তালা আমাদের ফয়সলা দান না করেন তো এইটাই এইটাই ফয়সলা হলো আমার আমি আমার স্ত্রীকে বলে দিলাম সে চলে গেল এখন ওই যে হেলালিবিনী উমাইয়া তার স্ত্রী আসলেন রসুল সাল্লাসের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইন্দনা হেলালে উমাইয়া সাই খুন দাই যে হ কথা যে বলছেন আমি তার সঙ্গে না থাকা কথাবার্তা না বলা এই বেচার অবস্থা হচ্ছে যে সে একেবারে এত বুড়ো অনেকটা মানে বয়স্কের কাছাকাছি হাল তাকো আখ দুমাহ আমি যে তার কিছু খেদমত করা দরকার পাশের থেকে খাবার দাবার ইত্যাদি লুকআপটা করা দরকার এটা কি আমার জন্য ইয়ারাসল আপত্তিকর হয়ে যাবে বেচারা তো চলতে পারবে না একলা এত একটু বয়সার কারণে দুর্বল হয়ে গেছে তখন তিনি বললেনা কথা আসলে তার কোনো জিনিস নড়াচড়া শক্তি আর তার শরীরে নাই কোন কিছু নড়াচড়া করা শক্তি তার শরীরে নাই তার মানে তার ওগুলার কোন চাহিদা নাই সেই ব্যাপারে একেবারে বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে আছে ওইটা কোন ওয়ারি হবে না যে কোনো অ্যাক্সিডেন্ট কোনো কিছু হয়ে যেতে পারে যেদিন থেকে আপনি তাকে খবর দিয়েছেন আজকে চল্লিশ পার হয়ে যাচ্ছে তার কান্না এক মুহূর্তের জন্য থামিনি শুধু কান্নার মধ্যে আছে সকাল আল্লাহিস আপনি নিয়ে আসেন ওনার কাছে জান আলব আপনাকে পারমিশন দিবে ফাকুল্লাহ আস্ত আমি যাবো না এই পারমিশন নিতে দশ আরো দশ দিন পার করলাম এখন কয়দিন কমপ্লিট হলো পঞ্চাশ দিন যে কারো সঙ্গে স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলা যাবে না এইভাবে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা মেনটেন করলাম এরপরে পঞ্চাশ দিনের পরে আমি সজ আদায় করেছি আমার এলাকার মসজিদে এখন নামাজ পরেই দেখি যে আমাদের পাড়ার বাড়ির সাদ থেকে একটা জোরে আওয়াজ আসছে আমি বসে বসে আল্লাহকে দোয়া করছি যে আল্লাহ আমার কি উপায় হবে আল্লাহ আমার জন্য একটা জমি খুব সংকীর্ণ হয়ে গেছে আমার আল্লাহ একটা উপায় করে দাও আমার রাস্তা খুলে দাও আল্লাহ আর ওই সময় আমি যখন চিৎকার শুনলাম আমি খেয়াল করলাম যে কি চিৎকার আছে কাকে ডাকছে দেখি সাদের উপরে থেকে পাড়ার ওই মাথা থেকে সোক চিৎকার করে সুসংবাদ কল আফা খার তুসা যে আমি সঙ্গে সঙ্গে আল্লাহকে সেজা পড়ে গেলাম আমি বুঝতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মুক্তির ঘোষণা এসেছে নিশ্চয়ই কবুল করে ওনার কাছে ওহিনাজির করে দিয়েছেন তো লোকেরা এই খবর পেয়ে দৌড় দিয়েছে কে কার আগে আমাদের কাছে এখন আমার দিকে আসলো যে ব্যক্তি যারা এক দুইজন একজন উঠে তার এখন যে ব্যক্তি উট নিয়ে সে তো তাড়াতাড়ি আসবে আর যে পায়ে হেঁটে আসে সে তো আসতে পারবে না সে চিন্তা করলো যে আমি আগে খবরটা দিবো এই জন্য সে অনেক দূরে থাকতেই ছাদের উপরে উঠে দিছে চিৎকার তারপর ওর আগে খবরটা দিতে পারে আর ওই সাধারণ পরিবেশে গ্রামের মধ্যে চিৎকার বহু থেকে শোনা যায় শহরের মধ্যে শোনা যায় না কোনো তার তুলনায় ওর গলার আওয়াজ আগে পৌঁছে সাউতাহু এরপরে যে আওয়াজ শুনেছিলাম সে তারপরে সে যখন আমার কাছে আসলো এসে আমার দুই পিস কাপড় যেগুলো আমার গায়েছিল ভালো কাপড় পরে গিফট দিয়ে দিলাম ছিল না তারপর এরপরে এসে নবী করিম সাল আলাই কাছে দেখা করতে আসলাম আমি দেখতে পাচ্ছি যে রাস্তায় যখন আমি যাচ্ছি ওই মসজিদের দিকে দলে দলে লোক আমাদেরকে মোবারকবাদ জানাইতে আসছে এবং বলছে তোমাদের তবা আল্লাহ কবুল করেছেন কংগ্রেচুলেশন মোবারকবাদ এভাবে আমরা ফেস করতে করতে নবী করিম ইসাল্লাহালাম দেখা করে মুসিদে আসলাম তিনি তখন অলরেডি অনেক লোকের দ্বারা বেষ্টিত হয়ে আছেন তখন তার এসে ওনার সামনে থেকে এসে আমাকে মুসাফা করে এবং মোবারক জানালেন এভাবে করে কাব বলেন যে সবার আগে সে নবী করিমসালসলামের কাছ থেকে আসার কারণে আমি খুব খুশি হয়েছিলাম তার এই দরে আসাটা আমাকে খুব আনন্দিত করেছিলাম কখনো ভুলবো না অতবার আমি দেখি যেহারাটা মনে হচ্ছে যেন একদম নূর খাচ্ছে খুশির কারণে তিনি অত্যন্ত খুশি হয়ে আমাকে সালামে জবাব দিলেন আর বললেন আবিনা এই দিনের মতো আর এত ভালো দিন তোমার জীবনে কোনো দিন আসে অর্থাৎ এই যে কষ্ট করেছ দিন সফল করেছ মিথ্যা কথা বলনি নি করেছ কষ্ট সাফার করেছ এবং তোমার কাছে যে চিঠি এসেছে ইসলামী দু পক্ষ থেকে তুমি কর্ণপাত আল্লাহ নবীর পক্ষ থেকে পাচ্ছি তা খবর নাকি আল্লাহর পক্ষ থেকে কাল আল্লাহ আইন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এই তো খবর এসেছে নবী করিম সালাম যখন তিনি প্রচন্ড খুশি হতেনাটা এত উজ্জ্বল হতো চাঁদের আর সেই চেহারাটাই ফুটে উঠেছিল অকুণ্না আর হুদা আলিকা তিনি খুশি হলে আমরা এই চেহারাটাই ওনার দেখতাম আর চেহারাটাই আমি সেদিন ওনার দেখতে পেয়েছি রাস্তা বাইনী হেকুলিয়াসুল্লাহ আমি বললাম আল্লাহ তখন আমার তা অবাকবুল করেছে আমি মনে মনে এরাদা করেছি আল্লাহ তা অবাকবুল করলে আমার মনের আর্য আমার সমস্ত মালকে আমি আল্লাহ রাস্তা দিয়ে দেব যে মাল সম্পদের মজা আমাকে এত বড় নিয়াম থেকে বঞ্চিত করেছে এত পরীক্ষা ফেলে দিয়েছে সে আমি রাখবো না আমি আল্লাহ রাস্তা সব আমি দান করে নবী করিম সাল্লাহাম বললেন হ্যাঁ কিছু দাম করো তবে তখন আমি বললাম যে আমার অমুক অংশটা খাইবারের যে অংশ আমি পেয়েছিলাম সেটা রাখবো বাকি সব দিয়ে দিব ইয়ারসুল্লাহ তখন আমি এটা লেসন পেলাম যে আমি যে বিপদে পড়ে গিয়েছিলাম আল্লাহ আমাকে সত্য কথা বলার কারণে মুক্তি দিয়েছেন পরিত্রাণ করে দিয়েছেন আমি আপনার কাছে করে আবার ওয়াদা করছি আল্লাহ খান মা বাকি আল্লাহ আমাকে মিথ্যা কথা আর না বলান সত্য কথার ফল আমি পেয়েছি পরীক্ষা হলেও আলিম তো আশা যান মিনাল মুসলিম আবহাফিদ কিলিফেদা রাসুল্লাহি দেখতে চাই না তারা আমার মত বিপদে পড়ুক কিন্তু কোন বিপদে পড়লেই তারা যেন সত্য কথা বলে উসেলা জোগাড় করে অন্য তরিকায় নয়াদেবা মন্দির সেদিন থেকে আমি কোনোদিন আল্লাহ আমার মুখে আল্লাহ ছিলেন আয়াতটা তখন নাজিল করে দিলেন এমনি আল্লাহ ওনাকে খবর দিয়েছেন তাদের তবকবুল হয়ে গেছে কিন্তু করোনার আয়াত তখনও নাজিল হয়নি ইনফরমেশন ওনার কাছে চলে এসছে আল্লাহ তালা এখন আয়াত নাজিল করলেন প্রতি যারা কষ্টের সময় তাকে অনুসরণ করেছেন ইত্যাদি করে আয়াত শেষ এরপরে সালাহতীনা খুল্লে ওই তিনজনের কথা এসেছে শেষ মুহূর্তের শেষ আয়াতের মধ্যে আল্লাহ তালা কি বলেছেন হওয়া কোন আল্লাহ তাহলে এই আয়তটা অ্যাড করে দিলেন একশো উনিশ নম্বর আয়াত সত্যবাদীদের সাথে থাকো। তাহলে আল্লাহকে ভয় করা এটা একটা বড় নেক আমল আসে সেই নেক আমলের মধ্যে অন্যতম শীর্ষ আমল হচ্ছে সত্যবাদী তা সত্য কথা বলা এই যে আল্লাহ তালা সত্যবাদলেন কর্তবেন হায়নাজিনার কারণে আল্লাহ তালা তাদেরকে মুনাফিকদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসলেন কিন্তু মুনাফিকরা মিথ্যা কথা বলে সেখানে তারা মিথ্যার কারণে মুনাফিক হয়ে গেল কারণে তাও কবুল হয়ে এইজন হাদিসে কি আয়ুল মুনাফেতে কোন হাদিসে আয়াতুল মুনাফেতে আর বার মুনাফে লক্ষণ কয়টা কোন কোন তিনটা হাদিসে চারটা কথা বললে মিথ্যা বলে ঝগড়া করলে গালিগালাজ করে আমানত রাখলে খেয়ানাত করে আর টা কি করলে ভঙ্গ করে ফেলে তাহলে সত্য কথা বলে সাদে তিন মিনাল মিনিল আর মিথ্যা কথা বললে মোনাফিচিনদের অন্তর্ভুক্ত হয়ে যায় এই জন্য রসুল্লাম এই সত্য বাদিতার ব্যাপারে সত্য কথার জন্য উম্মদকে এত নসিহত করেছেন সত্য কথা বলে টিকে থাকা এত বড় মর্তবার বিষয় একটি তিনি বলেন তোমরা সত্য কথা বলা সত্য কথা বলো সত্য কথা বলা সত্যের উপরে থাকো সত্যের উপরে থাকো সত্যের উপরে থাকলে এটা এই সত্য জিনিস আলোকদেরকে নেকের দিকে টেনে নিয়ে যায় নেকের দিকে হেদায় দেয় আর যে নেওয়ার সত্য বলার অভ্যাস করতে করতে একটা লোক যখন সত্য সারা মিথ্যা বলে না এই লোকটি আল্লাহর কাছে তার লিখা হয়ে যায় লিস্টের মধ্যে নাম সিদ্দিক হিসাবে বাংলা সিদ্দিক হতে পারা কত বড় মর্তবা সত্য কথা বলে সিদ্দিক হওয়া যায় আর অলকেদ আলাদু তিনি বললেন খবরদার মিথ্যা নিয়ে যায় টেনে নিয়ে যায় আর মিথ্যা নিয়ে যায় কোন দিকে জাহান নামের দিকে নিয়ে যায় অল ফুজুর ইহাদি না আর একটা লোক মিথ্যা কথা বলতে বলতে তার মিথ্যা কথা বলা এত সহজ হয়ে যায় কিছু লোকের মিথ্যা কথা দেখবেন এত মাসা আল্লাহ আল্লাহ আল্লাহ এত সুন্দর করে বলবে আপনি কল্পনাই করতে পারেন এত সুন্দর এইরকম যারা এক্সপার্ট হয়ে যায় মিথ্যার মধ্যে তাদের লিস্টে নাম হয়ে যায় আল্লাহর কাছে কাজাব কাজাবিন মিনাল কাজাবিন আল্লাহর কাছে কাজাব তার নাম লেখা হয়ে যায় তাহলে কাজ্রাব নাম যদি হয়ে যায় তাহলে তার উপায় কি তার লিস্ট কাজের লিস্টে মিথ্যা এই অবস্থা থেকে আল্লাহ বাঁচানোর জন্য এখন মিথ্যা আমরা কেউ হতে বলবো যে আমরা তো একবার রেগুলার না মাঝে মধ্যে বলে ফেলি আর কি এখন মাঝে মধ্যে বললে সমস্যা আছে কিনা যে ওই গুনার দিকে নিয়ে যাবে আর বেশি করি বলতে বলতে গুনার দিকে যেতে যেতে সে কাজ্রাবের লিস্টে চলে গেলে কি উপায় হবে সরাই কেমনি আব্দুল্লাহ আহমদ করলে একজনে রাজনীত আমি যদি জানি কেউ মিথ্যা কথা বলে খুব বলে আস লিখাল পাহু আমি তার পিছনে কি নামাজ পড়ব নামাজ পড়া যায় না তার পিছনে নামাজ পড়ব না মিথ্যা বাজার নামাজ পড়ো না এমনি বলেছেন আর কেউ যদি কোনো কিছুর ওয়াদা করো কখনো ওয়াদা খেলাপ করোনা তাহলে তুমি এই আয়াতের মধ্যে পড়বা না তাহলে তুমি এই মর্যাদাটা মিস করে ফেলবে তুমি স্বদেখিনদের অন্তর্ভুক্ত হতে পারবে না এরপরে হাল তারাও নিল্কে বেরোকসা তিনি আরো বললেন তোমরা কি মিথ্যা কথা বলার কোন সুযোগ তালাশ করতে চাও খবরদার তাহলে তুমি স্বদেশিনদের লিস্ট থেকে তোমাকে ফেল না এটা তোমার খিসমতো জুটবে না কেউ কথা গেল এই অবস্থায় টিকে থাকা কত বড় পরীক্ষা তাদের জীবনে এসেছে তাহলে ইসলামের কারণে মানুষের জীবনে অনেক পরীক্ষা আসে কিন্তু এই পরীক্ষা ওনারা টিকে ছিলেন টিকে থাকাটার কারণে আল্লাহ তালা ওনাদেরকে এই তবা কবুল করেছেন ইমাম ইমাম কর্তব রেকটি সুন্দর বের করেছেন এখানে আল্লাহ তাদের তবাকবুল করার আগে নিজেই বলেছেন যেব কবুল করেছেন আল্লাহ আগে তবাক করেছেন তারপরে তারা তবাক করেছে আল্লাহ তাদের প্রতি তবাক করেছেন যাতে তারা তবা করে আল্লাহ তবাক করার অর্থ কি তা বা মানে আশা আল্লাহ তাদের থেকে দূরে চলে গেছিলেন আল্লাহকে তারা কষ্ট দিয়েছে আল্লাহ তাদের কাছে এসে গেছেন আল্লাহ তাদের তৌফিক দিয়েছেন যে ব্যক্তি তো আল্লাহ তাকে তৌফিক দেন অন্তর দিয়ে তবা করতে চাইলে আল্লাহ তৌফিক দেন আপনি অনেক সময় চিন্তা করেন যে আমি এখন আল্লাহ কাছে কত গুণাব করেছি আমার মনে একটু ভয় আসছে আমি একটু কাঁদি আল্লাহর কাছে কান্দতে গেলে কান্না আসে কিনা আসে এই যে কান্না আসছে এটা আল্লাহ তৌফিক আসছে আল্লাহ আল্লাহ নিজে সাহায্য করেন তবা করার জন্য আল্লাহ আগে এগিয়ে আসেন এগিয়ে আসে তারপরে আল্লাহ তাদের তবাকে কবুল করে ফেলেন আল্লাহ তালা এগিয়ে আসা আমাদের কাছে আমাদেরকে উদ্ধার করার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে আমরা সুসংবাদ এখানে পাচ্ছি এই সুসংবাদের এই কাজ করো আমি করবো না ওদিকে চলে গেল তাই না এই হচ্ছে যে গুনা করেছে আর যখন আবার সে তবা করে আল্লাহর কাছে আসছে উভয় পক্ষ থেকে আসা হয় আল্লাহর পক্ষ থেকে আসা হয় বান্দার পক্ষ থেকেও আশা হয় প্রক্রিয়ার মধ্যে এত সুন্দর জিনিস এই জন্য রসুল আমাদেরকে আল্লাহবা তেনা আল্লাহর কাছে খাঁটি তবা করো তোমরা বেশি করি তবা করো আমি আল্লাহর কাছে সত্তর বার তবা করি একশো বার তা করি বেশি বেশি করে তবা করি আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে আল্লাহ আলমিনে বাউাবিল সুহান কমি হামু ইনস্তক